বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভুম বন্দে নি নন্দো শ্রীনন্দনন্দ বন্দে রয়ে গোপীজন্য সামূত বৃন্দাব মনোহর বঞ্ছা কল্পে পাশে পথি আনঙ্গ পাবুনেভাবেভ্য নি বাচা লং পঙ্গুঙ্কিপাংবন্দে পরমাধব বৃন্দাবলসি বৈ পিয়া বৈ কেসব শক্তিপদী দেবী সব তৈ নমো নারায়ণ নমস্কৃতরো দেবীং সরস্বং বেশ তথী সংকীর্ণ কথোপদেশ গৌরী পশনে সুক্ত গুভক্তিযুক্ত ভক্তি প্রমদগগোদ্ন ধ্যে সদা পিভবগ্নমীষ্টদ তেথা পদ শিব বিরঞ্চন শীত পুণতম্বিপূত বন্দে মহাপুষতে চর ত্যাক্তজ্জ সুরে শিতলক্ষ্মিম ধর্মীষ্টা জগরণ্য মায়ামীঘ দৈত্যপি বুধাবত वंदे महापुरशते चरण यचंदमि छटाया विस्फुजीत किपोध स्वदर्शी पूर्णागरसागर सारमूर्ति साराधिका मयी कदा पाव करो श्रीकृष्ण चैतन्य प्रभु निनंद সে অদ্্বৈত গদাধর শিব সাদি গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্ গদাধর শিব সদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হজানুলম্ব ভুজো কনকীতন গর গমলা ভীষণ ভরু দ্বিজ ভরু যুগধর্ম পালো বন্দেগত প্রিয় করো করুণাভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে वैगण्य कीटकलित पैषण्य ब्रण पीड़ित दैनार्णव निमग्न हम श्रीचैतन्य वैद्यमाश्रय वैगण्य कीटकलित पैषन् ब्रण पीड़ित दैनार्नवे निमग्न हम चैतन्य वैद्यमाश्रय शिलभक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर उपाद जानी परमंस बैष्णवग सरल सरलत हल वैष्णवता श्री सरस्वती ठाकुर सरलत हलो वैष्णवता परमंस वैष्णवगण सबा सरल निष्किन तर अंतर एवं बाहिर समान व्यवहार ते समस्त क्रियाकर्म सर्वेक्षण अनुक्षण भगवान के सतुष्ट विधान जन ही था लोक कृष्णदास कविर गोस्वी अप्राकृत दैन्य प्रकाश करप्रकृत दैन्य प्रकाश करा जगई माधाई हईते मही से पापीष्ठ पुरीस किट हईते मही से लघिष्ठ मोर नाम जेई लय तार पोर नाम जेई शोने तारुण्य क्षय শিলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন অপ্রাকৃত দৈন্য প্রকাশ করে যে জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ পুলিশের কিট হইতে মহিষে লগিষ্ঠ মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শোনে তার পুণ্যক্ষয় এমন নির্ণ্ন মোরে কেবা কী করে এমন নিঘিন্ন মোরে কেবাকিবা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারি জগতের লোক এইসব কথা কোটি জন্মও বুঝতে পারবেন না অনুভব করতে পারেন না জগতের লোক এইসব অপ্রাকৃত দৈন্যের কথা কিছু অনুভব করতে পারেন না যারা জড়বদ্ধ অবস্থায় রয়েছেন যারা অহংকারের সাগরে বিতরণ করছেন অহংকারের সাগর তারা দৈন্য সাগরেতে কি হচ্ছে এটা জানতে পারেন না জড় জগতের লোক যারা নিজেকে বুদ্ধিমান বলে দাবি করেন অভিমান করেন তারা বিভিন্ন প্রশ্ন তোলেন সন্দেহ উত্থাপন করেন যে এটা বাড়াবাড়ি বড় এগুলো কি পরিচয় দিলেন পুলিশের কিট হইতে বিষ্ঠার কীট তার থেকেও আমি নিচু এগুলো সব বাড়াবাড়ি ওগুলো মুখে বানানোর কথা সেই পশুগুলোকে আমাদের জবাব দিতে হয় পাশবিক চরিত্র সম্পন্ন ব্যক্তিগণকে যারা বৈষ্ণবের সম্বন্ধে মন্তব্য করতে চান অপ্রাকৃত জগৎ সম্বন্ধে তাদেরকে আমাদের জবাব দিতে হয় তাদের করছে করুণা করি জবাব দিতে হয় হিংসা করে নয় যে অহংকারের সাগরে বিচরণকারী অবস্থা দৈন্যের সাগরে কি হচ্ছে কেউ কোনো খবর রাখতে পারেন মানুষ যা কিছু বিচার করে তার নিজের ভিতরে যে নিজের ভেতরে যে সংস্কারটা বর্তমানে দাঁড়িয়েছে সেই সংস্কারের ভিত্তিতে যতটুকু সে এই জড় ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞানটা লব্ধ লাভ করেছে ইন্দ্রিয় দ্বারে প্রাকৃত মন এবং প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা যে বুদ্ধিটা এখনও পর্যন্ত তার দাঁড়িয়েছে সেইটুকু সেই বিচারেতে গুরু বৈষ্ণবের বিচার করেন সেই জন্য তারা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজের যে অপ্রাকৃত দৈন্য সেটার প্রতি অত্যন্ত কটাক্ষ করেন সন্দেহ প্রকাশ করেন একটু আগেই বলা হয়েছিল তিনি অপ্রাকৃত দৈন্যের সঙ্গে জানিয়েছেন বৈগুণ্য কীটকলিত পৈষন্যব্রণ পীড়িত দৈনারণবে নিমগ্নহ শ্রী চৈতন্য বৈদ্য মহাশ্রয় দৈন্যের সাগরেতে তিনি ডুবে যাচ্ছেন আর তিনি তার দুস্থ অবস্থার কথা বলেছেন দুস্থ অবস্থা যে আমি দৈন্যের সাগরে ডুবে গেলাম চৈতন্য নামক যে বৈদ্য এই জগতে সেই ভগবত বস্তু কৃষ্ণবস্তু তিনি অবতীর্ণ হয়েছেন পাণ্ড ব্যক্তিগণকেও তিনি প্রাচণ্ড ব্যক্তিগণ যারা ভগবানকে মানে না বৈষ্ণব অপরাধ করলে তিনি রেগে যান প্রাচণ্ডদের বৈষ্ণব অপরাধও হয় আবার সব প্রাচন্ডরা ভগবানকে মানেন না ভগবানের এ মানেন না নাম তাদেরকেও এই চৈতন্য মহাপ্রু করুণা করেছেন বারাণসী থেকে বিভিন্ন স্থানে কৃপা করেছেন সেখানে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য প্রকাশ করে যেগুলো বলেছেন যে পশুবৃত্তি আমার অন্তকরণকে সর্বনাজ করে দিয়েছে আর বৈগুণ্য কীটকলিত আমার মধ্যে যত দুর্গুণ আছে যত দুর্গুণ সেই দুর্গুণগুলো আমার ভেতরের যে বাস্তবিক সত্তাটা আছে সেটা কি উই যেমন বই বইকে যেমন গ্রন্থকে যেমন বই গ্রন্থকে যেমন পোকা কেটে ঝাঁঝরা করে দেয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আমার ভেতরের যে বাস্তবিক সেই এটা সেটাকে কেটে নষ্ট করে দিয়েছে বৈগুণ্য নামক যে গুণ বৈগুণ্য কীটকরিত সেটা আমাকে সর্বনাশ করে দিয়েছে আর পশুবিত্তি নামক যে ব্রন মুখে ব্রণ হয় সেটা আমার আচার আচরণ চরিত্র এটাকে ব্রণ বলছে ব্রণ মানুষের মুখে ব্রন হয় এটাকে সেই ব্রণ বলছে বাস্তবিক ওইটা ব্রণ মানে যে আমার চরিত্রের দোষ বিভিন্ন ভেতরে গোপন করে রয়েছে বিভিন্ন বিষয়গুলো এগুলো ব্রণ বলেছেন বলছেন যে বৈগুণ্য কীট করিত পৈশন্য ব্রণ পীড়িত পাশবিক চরিত্রগুলো আমার মধ্যে ফুটে উঠেছে এই অবস্থা আমার কিছু করার আমি দেখতে পাচ্ছি না আর এই অবস্থায় আমি দৈনার নবে ডুবে গিয়ে চৈতন্য নামক বৈদ্যকে আশ্রয় কেন দৈন্য সাগরে না ডুবলে পরে চৈতন্যকে আশ্রয় করা যায় না আর চৈতন্য মহাপ্রভু নিযোজন যারা আছেন তাদেরও কোনো তাদের কাছেই শরণাগত হলে তাদের কাছে আশ্রয় নিলে তবেই চৈতন্য চরণে আশ্রয় সিদ্ধ হয় এই জগৎটা হলো এই জগৎ হল কুণ্ঠাময় জগৎ আপনাদেরকে যেতে হবে এখানে যে কদিনের জন্য পৃথিবীতে পড়ে গেছেন যে কদিনের জন্য রক্ত দেহ নিয়ে এ পৃথিবীতে পড়ে গেছেন আপনারা কর্মফলে এই জায়গা থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করা দরকার এটা হচ্ছে কুণ্ঠাময় জগৎ এখানে সবার সঙ্গে সবার সম্বন্ধের মধ্যে হেজিটেশান রয়েছে সন্দেহ রয়েছে সন্দেহ সব সময় একটা ডাউট এই জগতে যার সঙ্গে যে সম্বন্ধ রয়েছে সমস্ত সম্বন্ধের মধ্যে বিষাক্ত ভাব রয়েছে কেউ কিছু অল্প বিষাক্ত ভাব কাউ কিছু বেশি বিষাক্ত ভাব রয়েছে এইগুলোর মধ্যে সমস্ত কুণ্ঠা রয়েছে বৈকুণ্ঠ জগতে আপনাদের যেতে হবে এটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে হবে না যে বৈকুণ্ঠ জগতে আমাদের চলে যেতে হবে এই জগতটা আমাদের থাকবার জায়গায় নয় এখানে আমরা পড়ে গেছি কর্মফলে এই কুণ্ঠাময় জগতে স্বামী স্ত্রীর সম্বন্ধ ভাই বন্ধুর সম্বন্ধ যা কিছু সম্বন্ধ আছে এমনকি সাধু সাধুর সঙ্গে সম্বন্ধগুলো যেগুলো বর্তমানে দাঁড়িয়েছে আমাদের গুরুবর্গ চলে যাওয়ার পর সেগুলো পর্যন্ত এরামি দাঁড়িয়েছে অন্তর্বৃত্তিটাকে লুকিয়ে মুখে অন্যরকম কথা বলব এ ধরনের বিষয় দাঁড়িয়েছে বর্তমানে এই অবস্থায় লোকের মঙ্গলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই অবস্থায় জীবগণের মঙ্গলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অথচ প্রচুর মঙ্গলের সম্ভাবনা কিন্তু এই কলিযুগেতে ভগবান ব্যবস্থা করে দিয়েছেন এত করুণার ব্যবস্থা করে দিয়েছেন অন্য অন্য কোনো যুগে তো হবেই না অন্য অন্য কলিযুগেও কোনোদিন এরকম সুযোগ ছিল না কিন্তু শিল বহুবার জানিয়েছেন তোমাদের কপাল পুড়েছে তোমাদের কপাল পুড়ে ছাই হয়ে গেছে ওই জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না চোখের মাথা খেয়ে বসেছো সেই জন্য সেখানে বলছেন যে এই কুণ্ঠাময় জগতে সমস্ত ব্যক্তিদের মধ্যে কলি প্রবেশ করছে শিল তীর্থকশ্রী মহারাজ বর্তমান আচার্যদেব এই কথা বলে থাকেন যে কলিকালে সাধুদের মধ্যেও বা তথাকথিত সাধু যারা বাস্তব যারা প্রতিষ্ঠিত ভগবানের পুরো নিত্য জগৎ থেকে এসছেন বা সাধন সাধনসিত তাদের মধ্যে নয় যারা তথাকথিত তাদের মধ্যে কলি প্রবেশ করে কলহ করাবে বিভিন্ন এর কিছু পালাবার পথ নেই তিনি এই কথা বিভিন্ন হরিকথাতে উচ্চারণ করে থাকেন আমরা এই কুণঠাময় জগতে থাকলে আমাদের যে চিত্তবৃত্তি কলুষিত হবে সেই জন্য কুণ্ঠাময় জগতে বাজ্যদৃষ্টিতে আমি আছি কিন্তু আমি প্রতিজ্ঞা করে বলছি আমি কারোর সঙ্গ করি না কোনো ব্যক্তির আমি সঙ্গ করি না কোনো দিন আর করব না যে গুরুপাত পদ্ম এবং বৈষ্ণবগণ আমাকে যে সঙ্গ দিয়েছেন তারপরে আমার আর কাউ সঙ্গ করার কোনো রুচি নেই কিন্তু এই জগতে থাকতে হয় দেহটা থাকে সেই জন্য আমাকেও থাকতে হয় কিছু উপায় নেই সেই অবস্থায় যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ধরনের দৈন্য প্রকাশ করে নিজের পরিচয় দিচ্ছেন যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজের পরিচয় দিচ্ছেন এরকমভাবে সেই পরিচয় দেওয়ার পর যারা বিদ্যান বলে দাবি করেন যারা বুদ্ধিমান বলে দাবি করেন তারা সাধুদের কাছে প্রশ্ন করছেন যে ব্যক্তিটা এরকম ধরনের পরিচয় দিলেন যে জগাই মাদাই হইতে মুহই সে পাপিষ্ঠ পুরীষের কীট হইতে মুই সে মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিরঘ মরে কেবা কিপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে তথাকথিত তার্কিক সমাজ তথাকথিত বিধ্বান বলে দাবি করে অনেক কিছু জেনে গেছি বলে মনে করে তারা এই প্রশ্ন তোলেন সাধুদের কাছে ছিল সরস্বতী ঠাকুরের কাছেও এসব প্রশ্ন তুলেছিলেন যিনি এরকম ধরনের নিকৃষ্ট ব্যক্তি যিনি এ ধরনের পরিচয় দিচ্ছেন যে আমি এরকম ধরনের জঘন্য ব্যক্তি এমন ধরনের নিচু ব্যক্তি যে পৃথিবীতে আমরা কাউকে দেখি না পৃথিবীতে আমরা কোনো এমন কেউ দেখি না যে যে পরিচয় উনি দিলেন তার থেকে নিচু আর কেউ হয় না এরকম ধরনের একটা নিচু ব্যক্তি জঘন্য ব্যক্তির সম্বন্ধে তার কথাবার্তা শুনে আমাদের কি হবে তার কথাবার্তা যিনি নিজের পরিচয় এরকম জঘন্যভাবে দিলেন সেরকম ব্যক্তিটার সম্বন্ধে তার তার সম্বন্ধে তার কথাবার্তা তার লেখা এসব আলোচনা করে আমাদের কি ফল হবে যিনি এই ধরনের পরিচয় দিয়েছেন বরঞ্চ যেসব ব্যক্তি পরিচয় দিচ্ছেন আমি এফআরসি লন্ডন বা ফিলসফিতে আমি ট্রিপল করেছি বেদান্ত পরিছি বা আমি দেখুন আমি সন্ন্যাস নিয়েছি এই ধরনের পরিচয় তারা দিচ্ছেন বহু নাম কিনেছেন আচার্যের ভূমিকায় থেকে প্রচুর টাকা পয়সা রোজগার করেছেন ভজন করতে আসেননি কাজ করতে এসছেন তারা সেই ধরনের ব্যক্তি সব পরিচয়ে লোকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে বিভিন্ন ফটো দিয়ে বিভিন্নভাবে সেই সমস্ত ব্যক্তিদেরই বর্তমান জগতে পূজো হয়ে থাকে আমরা দেখি তাদেরকে প্রচুর লক্ষ লক্ষ লোক যায় সেই সব ব্যক্তিগণের কাছে কপট ব্যক্তিগণের কাছে তাদের মালা পড়ায় তাদের পা ধোয় জল খায় সেই সব ব্যক্তিগণ অনন্তকালের জন্য যারা এসব করে অনন্তকালের জন্য নরকে যায় এবং আমাদের তাতে কিছু করার আমাদের কিছু করার নেই পৃথিবীটা অনেক বড় ব্রহ্মাণ্ডটা অনেক বড় কোথায় কোনখানে কোন জীবের কি অবস্থা কোন দুর্বাসনা ভেতরে জাগরুক হচ্ছে কার কি কপটতা জাগ্রত হচ্ছে কে সাধুগণের সঙ্গে কি করছেন কপট সাধুগণের কাছে যাচ্ছেন তার কর্মফলেতে এই সব সব সমাধান করার মতো আমাদের কোনো উপায় নেই বরঞ্চ একটা কাজ করতে পারি নিত্যানন্দের কাছে গৌরে যা আদেশ ছিল নিত্যানন্দ হরিদাস তোমরা যাও আমার কথাগুলো জগতের কাছে বল। সেই আদেশের সূত্র পাতে আমাদের গুরু পারম্পর্যক্রমে যে যে আদেশ আমার মতো নিকৃষ্ট ব্যক্তির কাছে এসে পড়েছে কোনো মতে আমি নিজের দুশ্চরিত্রটাকে একটু সংশোধন করে আপনাদের কাছে এই সব কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি তাতেই গৌরাঙ্গ মহাপুর ওপর থেকে আমাকে কৃপা করবেন বলে আশ্বাস দিয়েছেন সেই জন্য এই চেষ্টা আমার নাহলে তাও করতাম না চুপচাপ বসে একা নাম করতাম কারোর সঙ্গে দেখা করতাম এই আদেশের জন্য লুকিয়ে থাকা যাচ্ছে না বহুপাদের আদেশ বহুপাদের আদেশ অমান্য করা যাচ্ছে না ওই জন্য কেউ গ্রহণ করুক না করুক রূপরঘুনাথের কথা কেউ গ্রহণ করছে না দেখে আপনারা নিরাশ হবেন না রূপরঘুনাথের কথা অত্যন্ত উৎসাহের সঙ্গে আপনারা কীর্তন করতে থাকুন চিৎকার করে বলুন জগতে এমন কোন ব্যক্তি থাকতে পারে যার বুকটা ফেটে যাচ্ছে যে চাইছে বাস্তবিক এই জগৎ থেকে উদ্ধার হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করবেন সবার কপটতা আছে এই কথা আমরা বিশ্বাস করি না এমন সংসারিক ব্যক্তি অনেক দেখেছি অনেক সরল অনেক সোজা কিন্তু তাদের সরলতাটা শাস্ত্রীয় ব্যাখ্যায় মিলছে না শাস্ত্রীয় ব্যাখ্যায় সরলতা কথার হল অন্তর এবং বাহিরে সর্বপ্রচেষ্টায় ভগবতমুখী চিত্রবৃত্তি আর তাদের সরলতাটা এই পর্যন্ত মানে হতে পারে যে অন্তর এবং বাহিরে তারা সমান কাজ করেন সমান কথা বলেন এটাকে বলে সরলতা কিন্তু সাধুদের ক্ষেত্রে সরলতা কথাটা ব্যাখ্যা করতে গেলে আরেকটু উন্নত অনেক উন্নত স্তরে যায় সেটা হলো তাদের অন্তর এবং বাহিরে সমব্যবহার অমানি মানত হবেন জড়জগতের লোক সরল দেখাচ্ছেন হয়তো সরল ব্যাখ্যা দেখা যাচ্ছে জড়জগতের হিসাবে কিন্তু অমানি মানত হতে পারেন না অর্থাৎ নিচে নিজে অত্যন্ত নিচে নেবে গিয়ে অপরকে সম্মান করবেন এটা একমাত্র একান্ত বৈষ্ণবগণ ছাড়া পারেন না এবং তাই জন্য তাদেরই মুখেতে অগ্নিগর্ভ অগ্নিগর্ভবাণী উচ্চারিত হয় তারাই জগৎকে গালাগাল দিতে পারেন তাদের সামর্থ্য আছে কারণ তারা আগুনের মতো জ্বলছেন তাদের পক্ষে কোনো দোষাবহ হয় না তাদের এই সমস্ত ভৎসনাগুলো তাদের শাসনগুলো সমস্তগুলো অপ্রাকৃত প্রীতি তাদের এমন ভালোবাসা এমন প্রীতি আমরা শুনেছি গুরুবর্গের মুখে যে যত গুরু বৈষ্ণবের কাছে জুতোর বাড়ি খেয়েছে যে যত গালাগাল খেয়েছে শাসন পেয়েছে তার নাকি তত সৌভাগ্য বেশি জগতের লোকে এসব কথাগুলো মানবেন না জগতের লোক এইসব কথাগুলো বুঝতেও পারবেন না কি করে এটা হয় যে যত পরিমানে গুরু বৈষ্ণবের কাছে শাসন পেয়েছেন গালাগাল খেয়েছেন মার খেয়েছেন তত পরিমানে সে নাকি সৌভাগ্যবান বলে আমাদের শাস্ত্র জানাচ্ছেন কিন্তু আমাদের জড়জগতের কোনো ব্যক্তি এসব কথা মেনে নেবেন না তারা বলবেন এসব অসম্ভব ব্যাপার এটা হতে পারে না কিন্তু চৈতন্য মহাপ্রভুর যারা গণ আছেন তাদের যদি সম্বন্ধ আমি রাখি তাহলে এই সব সিদ্ধান্ত এইসব চিত্তবৃত্তি স্বাভাবিকভাবেই আমার ভেতরে আসবে এই সব চিত্তবৃত্তি আমার হৃদয়তে উদিত হবে কাউকে শিখিয়ে দিতে হবে না রাধারানীর আনুগত্য যদি রাধাষ্টমীর দিনেতে সম্ভব হয় সেখানে প্রভুপাদের কিছু কথা আলোচনা করা যাবে যদি না যাই বৃন্দাবনে টিকিট যদি না হয়ে থাকে সেখানে বলা হচ্ছে যে রাধারানীর আনুগত্যতে রাধারানীর যারা আনুগত্য করবেন তাতে স্বাভাবিকভাবেই অপ্রাকৃত দৈন্য পরিস্ফুটিত হয় এখানে আর বানিয়ে কিছু করতে হয় না যারা বাস্তবিকভাবে রাধা রানীর আনুগত্য করেন করেছেন তাদের স্বাভাবিকভাবেই তিনাদ বি সুনিজ ভাব তাদের একটা স্বাভাবিক ব্যাপার এখানে কোনো বানানো কোনো কিছু থাকতে পারে না সরস্বতী ঠাকুর কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে পরিচয়টা দিয়েছেন জগতের লোক তর্ক তুললেন যে ব্যক্তিটার এত নিকৃষ্ট পরিচয় যে জগতে এর নিচু ব্যক্তি হয় না যিনি বিষ্ঠার ক্রীড়ার যেখানে বিষ্ঠার ক্রীড়া যেখানে বিষ্ঠার ক্রীড়ার থেকে নিজেকে নিচু বলে পরিচয় দিচ্ছেন বিষ্ঠার ক্রীড়ার থেকে আমি নিচু আমরা তো জগতে এমন কাউকে দেখিনি যারা বিষ্ঠার ক্রীড়ার থেকে নিচু বলে পরিচয় দিয়েছেন তিনি যখন এরকম পরিচয় দিয়েছেন সেরম একটা ব্যক্তির লেখা সেরকম সেরম একটা ব্যক্তির সিদ্ধান্ত কথাবার্তা আমরা কেনই বা যাব আমাদের সময় কোথায় এসব নিকৃষ্ট ব্যক্তির কথা শোনা শিল সরস্বতীটাগু জানাচ্ছেন আপনারা পাশবিক বৃত্তি গহন করে বৈষ্ণব জগতের বিচার করতে যাচ্ছেন বলে আপনারা বঞ্চিত হচ্ছেন গুরু বৈষ্ণব যখন শিষ্যদের কাছে অনেক সময় বলেন যে আমি তোমাদের শিষ্য তোমাদের থেকে আমি অনেক নিচু এরকম ধরনের দৈন্য করেন তখন এই কথা বুঝে নিতে হবে না যে গুরুদেব সত্যি শিষ্যদের থেকে নিচু আমি অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি এরকম ধরনের যখন দৈন্য করেন গুরু বৈষ্ণব তখন আমাদের এই কথা বুঝে নিতে হবে না সত্যিই বোধ তিনি আমার থেকে নিচু জঘন্য ব্যক্তি এটা তারা দৈন্য করে বলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অপ্রাকৃত দৈন্য প্রকাশ করেছেন আর অপ্রাকৃত দৈন্য প্রকাশ করেছেন এই জন্য তিনি রাধারানীর গণ রাধারানীর কস্তুরি মঞ্জুরি তাই তার মধ্যে এই দৈন্য পরিস্ফুটিত হয়েছে জগতের আর কাউর মধ্যে এরকম ধরনের দৈন্য পরিস্ফুটিত হতে পারে না সরস্বতী ঠাকুর জানাচ্ছেন তিনি এভাবে পরিচয় নিজেকে দিয়েছেন বলে আপনারা পাশবিক বুদ্ধি সম্পন্ন আপনারা বিচার করে ফেললেন যে তিনি বোধ হয় তা নয় জড়জগতে যেমন কোনো ব্যক্তি শিক্ষা দীক্ষা বিভিন্ন লাভ করে অনেক উঁচু পদবি লাভ করেন তারা অত্যন্ত অহংকারিতে অধিষ্ঠিত হন অপ্রাকৃত জগৎ অপ্রাকৃত জগতের বিষয় হল যে যত পরিমাণে নিচুতে নামতে পারবেন তত পরিমানে গৌরাঙ্গ তাকে কোলে নিতে পারবেন আমার কথাটার মানে কেউ বুঝতে পারেন না যে যতটা পরিমাণে হৃদয়তে চিহ্নতবিভাব আশ্রয় করতে পারবেন কপটতা নয় বাস্তবিক তৃণাদবী ভাব যিনি আশ্রয় করতে পারবেন তাকে গৌরাং মহাপু কোলে নেবে মানে অর্থাৎ অর্থ হলো এই যে এই জগতে যে সমস্ত গুরুবৈষ্ণবরা যত দৈন্যকে আশ্রয় করেন তত তাদের পদবি অত্যন্ত উঁচু আর যে যে সমস্ত অহংকারী সন্ন্যাসী ব্রহ্মচারী যারা বিরাট অহিমান প্রদর্শ করেন প্রদর্শন করেন জন্ম ঐশ্বর্য সুতশ্রী কোনটাই নাই তাদেরকে ভগবান চিরকালের জন্য উপেক্ষা করবেন যেহেতু তারা বৈষ্ণব অপরাধ করছেন তাদেরকে উপেক্ষা করবেন চিরকালের জন্য তারা গুরু বৈষ্ণবের বাক্যকে অবমানন করছেন গ্রহণ করেন নাই যারা গ্রহণ করছেন না তাদের কপটতা অবশ্যই আছে এবং তারা কপটতাকেই আশ্রয় করে থাকবেন এমন ব্যক্তি আছে আমরা দেখেছি গুরু বৈষ্ণবকে নিয়ে ব্যবসা করে গুরু বৈষ্ণব যেহেতু জগতের কাছে সম্মান পান তারা সেই সম্মান বিন্দু গ্রহণ করেন না গুরুবৈষ্ণব জগতের কাউর এক বিন্দু সম্মান গ্রহণ করেন না তাদেরকে যদি কেউ জোর করে কিছু প্রণামী জোর করে দেয় তারা কিছু চাইতে যান না জোর করে দেয় সেই অর্থটাও তারা ভগবানের সেবায় পাই টু এক এক পয়সা গুনে গুনে লাগিয়ে দেন ভগবানের সেবায় সেগুলো কোনটাই নিজের কারণে আত্মস্বাত করেন না এমন ব্যক্তি অনেক আছেন জগতে এর সংখ্যায় বেশি সাধুদেরকে গ্রহণ করে তাদের নিয়ে ব্যবসা করেন বিভিন্ন ধরনের এই ধরনের চিত্রবৃত্তি ভালো নয় এতে প্রাচণ্ডতা অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায় এবং সে ঘোর নরকে পতিত হয় এ ধরনের জিনিস ভালো নয় সেই সাধু যেখানে গেল সেখানে গিয়ে তাকে নিয়ে গিয়ে সেখানে আবার অন্য কিছু চাইতে আরম্ভ করলো সেখান থেকে এগুলো নয় জগন্নাথের সেবার জন্য আমার জগন্নাথের সেবার জন্য যা যা দরকার সেটা চাইতে হবে জগন্নাথের সেবায় যা যা প্রয়োজন তা অবশ্যই আপনারা দেবেন এটা ভগবান এটা আপনাদেরই লাভ এই জন্য সাধুগুরু বসে অত্যন্ত সচেতন থাকেন তারা বলেন আমরা কারোর কাছ কোনো কিছু আশা আমাদের নাই এই সমস্ত কথাগুলো বোঝবার চেষ্টা করতে হবে সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যতটা পরিমাণে দৈন্য দেখিয়েছেন সেই দৈন্য আর পৃথিবীতে কেউ কোনো দিন দেখাতে পারেননি আর দেখাতে পারবেনও না আর যদি কেউ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরুবর্গ মেনে তার পরিচয় পরিচিত হতে চান যে আমিও শিরক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে আমি তার মতো হতে চাই তাহলে তাকে কপটতা বিন্দুমাত্র হৃদয় থাকলে পরে যে পরিচয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন সেই পরিচয় যদি সেই দুষ্ট ব্যক্তি পরিচয় দিতে যায় সমাজের কাছে সম্মান লাভের জন্য দেখো আমার কতটা দৈন্য এসছে আমি কত বড় বৈষ্ণব তাহলে তার অবস্থা আরও খারাপ হবে কেন অপ্রাকৃত দৈন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চরণে ধুলি হলে তা তার দৈন্য আমাকে এমনিতেই স্পর্শ করবে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জগতের কাছে যে তীব্র ভাষায় কথা বলেছিলেন তাতে অনেকেই তাকে আক্রমণ করেছিলেন তাকে শেষ সময় পর্যন্ত তাকে ভুল বুঝেছিলেন তাকে আক্রমণ করেছিলেন এবং বলেছিলেন ইনি সমালোচক ইনি সমালোচক নাহলে অন্য কত দেখি রাধাকুণ্ডে এদিকে দিকে সবাই মিষ্টি মিষ্টি কথা বলেন কত সুন্দর বৈষ্ণবতা তাদের ইনি কেন এরকম কথা বলেন নিশ্চয়ই ওনার বৈষ্ণবতা নাই এ ধরনের কথা বিভিন্ন ব্যক্তি বলেছিলেন সরস্বতী জাগরের উপর অভিযোগ দায়ের করেছিলেন যেমন থানাতে গিয়ে অভিযোগ দায়ের করে কোটে গিয়ে অভিযোগ দায়ের করে গুরু বৈষ্ণবের বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের করে জড় ব্যক্তিগণ তারা যেহেতু উন্নীত হতে পারেননি বৈকুণ্ঠ জগতের সীমানার ছায়ার মধ্যে পা দিতে পারেননি তারা জানতে পারেন না যে ওই জগতের কি ঘটনা ঘটছে তাদের চিত্তবৃত্তি কি এগুলো অনুভব না করবার জন্য তাদের সনাতন শিক্ষা শোনাটা বৃথা হয়ে যায় সনাতন শিক্ষা তারা এমনি শোনে কিন্তু সনাতন শিক্ষাকে আশ্রয় করতে পারেন না সেই জন্য সনাতন শিক্ষা আমাদের আজকে শেষ দিন হয়েছে সনাতন শিক্ষা অনন্তকালেও আমি গ্রহণ করতে পারবো কিনা জানি না কিন্তু চেষ্টা করতে হবে গুরু পার পদ্ম এবং বহুপাত জানিয়েছেন যারা জীবনে সনাতন শিক্ষাকে গ্রহণ করতে পারলেন না তাদের ভজন শুরু হবে না ভজন হবে তো দূরের কথা শুরুই হবে না আর যাদের হরিকথায় রুচি আস্তে আস্তে কমে যাচ্ছে অন্য বিষয়েতে জড়িয়ে পড়ছেন তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের কিছু করার নেই আগে রুচি ছিল আস্তে আস্তে বিভিন্ন কারণে তাদের হরিকথায় রুচি চলে যাচ্ছে বৈষ্ণব গণের কাছে অপ্রাগিত হরিকথা এসব শুনতে আর ভালো লাগে না আগে অনেক বেশ উৎসাহ দেখিয়েছিলেন আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা খারাপ লক্ষণ মহাপ্রভু জানিয়েছেন যে প্রদ্য মিশ্রকে হরিকথায় রুচি তোমাল তুমি মহাভাগ্যবান যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান ভাগ্যবান বলেননি মহাভাগ্যবান বলেছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই জগতের কোনো ব্যক্তির মধ্যে সেরকম হরিকথায় বাস্তব রুচি বাস্তব হরিকথায় রুচি হ মানেই হলো সে পার হয়ে যাবে আর লক্ষণ আর কিছু নেই যেমন ডাক্তার যেমন বৈদ্য যেমন আপনার নারীটা দেখে বুঝতে পারে আপনার নারী থেকে বুঝতে পারে এমন এমন বৈধ্যের সন্ধান আমরা জানতাম এখনো আছে বিভিন্ন জায়গায় পুরনো ব্যক্তি তারা নারী দেখে বলে দেবে রাত্রে তুমি কি ব্যবিচার করেছো এরকম নাইটা থেকে বলে দেবে সঙ্গে সঙ্গে বলে দেবে কাউকে কী খেয়েছো তুমি সব বলে দেবে এরকম ধরনের ডাক্তারের সংখ্যা কমে গেছে এখন সব বই পড়ে ডাক্তার হয়েছে অ্যাপ্লাইড অ্যান্থ্রোফোলজি এখন আর কেউ জানতে পারে না চোখ মুখ দেখে বলে দেবে কী করেছেন লক্ষণ দেখে এই সমস্ত ব্যক্তির সংখ্যা এখন নেই বললেই হয় সেরকম যে সমস্ত সাধুগণ বৈধ্য এই জড়জগতের চিকিৎসাকে নিরাময় করছেন তাদেরকে আক্রমণ করবেন তাদেরকে গালাগাল দেবেন এটি স্বাভাবিক মুরারিগুপ্তের চরণে প্রার্থনা করা হয়েছে অপ্রাকৃত দৈন্য যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলেছেন যাকে সদয় হয়ে হবেন তিনি যার সদয় হয়ে তিনি চিকিৎসা করবেন তার দেহরক ভবরক দুটুই যাবে মুরারীগত সম্বন্ধে তাকে বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে এই বৈদ্য তিনি তো এমনিতে বৈদ্যের কাজ করতেন অর্থাৎ কার কী রোগ হয়েছে এগুলো চিকিৎসা করতেন সেখানে অপ্রাকৃত এই বৈদ্যের সম্বন্ধে লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ স্বামী চৈতন্য চৈতামিততে যে যেই ব্যক্তিকে তিনি সদয় হয়ে চিকিৎসা করবেন তার দেহরক্ত যাবে এবং তার ভবরোগও চলে যাবে সমস্ত কিছুতা তা নিরাময় হয়ে বিমল আনন্দ অনুভব করবেন ঠিক মুরারিযুক্তের আনুগত্যতে যে সমস্ত গুরুবৈষ্ণবরা আপনাদেরকে চিকিৎসা করছেন সেই চিকিৎসার ফলেতে তাদেরকে আপনারা আক্রমণ করলে পরে আপনাদের সুবিধা হবে না এখনকার তারা চুপচাপ বসে যাবে তা কিছু দু চারটে আক্রমণ করলেন লাথি মারলেন ঝটা মারলেন কিছু ওদের কিছু যা আছেন তাদেরকে মালা পরালেও যা অপমান করলেও তা তারা সেই ব্যক্তি অপমান করল তার অমঙ্গল কামনা করে না এইটি হচ্ছে বৈষ্ণবতার লক্ষ্য তাকে বলে যার ঘোরতর ঘোরোতর তাকে অপমান করছেন তো তথাপি তার ভগবানের কাছে প্রার্থনা করছেন ভগবান এর যেন মঙ্গলের রাস্তা খোলো এর অভিমান দূর করো কোন কোনোদিন এ মানুষ হোক বা সাধু পরে হবে আগে মানুষ হোক মানুষের চিত্তবৃত্তি গ্রহণ করুক ধীরে ধীরে ধীরে ধীরে তারপর ভগবত রাজ্যের দিকে যা এক কেউ যেতে পারে না কিন্তু কপটতা আশ্রয় করার পরে আলো অসুবিধে হয়ে যাচ্ছে আমাদের আমাদের সুবিধে হচ্ছে না ভগবানের দায়িত্ব রয়েছে অন্য কামী অন্য কামনা বাসনা নিয়েছেন তাতেও যদি কৃষ্ণ ভজনা করেন কৃষ্ণের দায়িত্ব রয়েছে তাকে কোনো মতে সাধুসঙ্গ দিয়ে তাকে ঘুরিয়ে কোনো মতে তার চরণে আকর্ষণ করে নেবেন কিন্তু সেটাও হচ্ছে না তার জন্য দায়ী হচ্ছে আমরা নিজে অন্য যদি কৃষ্ণ কৃষ্ণের ভজন করে করে যদি কৃষ্ণে করে কৃষ্ণের ভজন অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন না মানিলেও দেন কৃষ্ণ কাহে আমা ভজে মাংে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাংে এই বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব সচরণ অমৃত দেওয়া বিষয় ভোলাব এটি হচ্ছে কৃষ্ণ ভজনের নেট বেনিফিট কৃষ্ণ ভজনের সবচেয়ে লাভ কী এটা যারা বাস্তবিক কৃষ্ণ ভজন করেন তাদের এইটা হচ্ছে বাস্তব লাভ তারা ভগবানের লাভ করবেন কিন্তু বৈষ্ণব অপরাধ করলে আর কোনো রাস্তা। তখন আমি বারবার একটাই কথা বলছি যারা যশ্ব সাক্ষাৎ ভগবত জ্ঞান দ্বীপ প্রদে গর মর্ত সাধি সুতং তস্য সর্ব কুঞ্জ রসৌচবত এটা বিকেলেও আলোচনা করব যারা সাক্ষাৎ ভগবত জ্ঞান দান করবেন অপ্রাকৃত জগতের জ্ঞান দান করছেন বদ্ধ অবস্থা থেকে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি যদি করে জড় ধারণা আছে তাদের আর কোটি জন্মে কোনো উদ্ধারের কোনো রাস্তা নেই হাতি যেমন অনেক স্নান করার পর গায়েতে যেমন ধুলো মেখে নেয় গাধা যেমন চান করার পরে মাঠে গিয়ে ময়লাতে গিয়ে ভালো করে ভালো করে ময়লাগুলো গায়ে মাখে এরকম ধরনের সেই গাধার সেই রকম ধরনের স্নান হবে হস্তি এই কথা শাস্ত্র জানিয়েছে যশ্ব সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ প্রদেয় গুরৌ গুরুও বহু বলা আছে শিক্ষা গুরু দীক্ষা গুরু বিভিন্ন বলা আছে বদ্পদস গুরু তাদের চরণে মর্তসী যাদের যদি মর্তবুদ্ধি থাকে সুতম তৎ সুসর্বাম কুঞ্জর শৌচবাদ তার অনেক কিছু তাকে অনেক কিছু মুখস্থ করলো তাকে শেখালো সেগুলো সব মনে রয়েছে কিন্তু তাতে কোনো লাভ হবে তার সমস্ত কুঞ্জর মানে হাতি যেমন স্নান করে সেরকম নাশ হয়ে যাবে ভগবান এখানে শ্রীমদ্ ভাগবতের শ্লোক উচ্চারণ করেছেন যে ব্যক্তি সেই পরম সত্য ব্যক্তিকে আশা করে ভজন শুরু করেছে তার যদি সেই সত্য বস্তুর সঙ্গে দেখা হয় তার আর কামনা বাসনা বলে কিছু আর থাকে না এই কথাটা কি ভাগবত বলছেন দৃশতি, অর্থিতম অর্থিত নৃণাম নৈবা য়ত পুনর অর্থিতা ইয়ত স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতা इच्छा पिधानम निजपाद पल्लम पल्लवम निजपाद पल्लवम निजपाद पल्लव निजपाद पल्लव भगवान जाके दान करुणामय ईश्वर भगवान दयाल भगवान जाके निजे अप्रागृत चरणोद्वय दान तरह जीवन को अपर जैगा किए नब कि हाथिए नोब यमें प्रार्थना थके এই প্রাশন্দগুলো থাকে আর তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য থাকেন অনেক লোক সে তারা জানেন এগুলো প্রাশন্ড এগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য মোটের লোকও থাকেন বিভিন্ন তারা জানেন এ চিত্তবৃত্তি এ কি করবে এই জেনেও তাদেরকে প্রশ্রয় দেবেন ওরা জানেন কি করতে পারে জগন্নাথের সেবার নাম করে অনেক কিছু করে ফেলল নিজের সুবিধে তারা জানেন জেনেও কি করবেন ওগুলোকে প্রশ্রয় দিতে হয় তাদের হের বলছেন যে তথোধিক অমঙ্গল বরণ করছে বদ্ধজি কিছু করার নেই সেই জন্য বলছে নিজের চরণোদ্দ্বয় যার কে ভগবান দান করেন ইচ্ছা ইচ্ছাপিধানম নিজাপাত হচ্ছে ইচ্ছা পিধানম বলা হয়েছে যে স্বয়ং ভগবান যাকে তার চরণোদ্দ্বয় দেবেন তার আর তার আর প্রার্থনা করার জন্য জগতের কাছে ভিকারি সে যে কিছু যেতে হয় না তার সমস্ত আশাকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে বদ্ধজীবের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণ না হতে পারলে তার মন মন খারাপ হয়ে যায় চিত্তবিত্তি খারাপ হয়ে একটা আশা করে রয়েছে হঠাৎ সেটা পূরণ হলো না সঙ্গে সঙ্গে মন বিষণ্নতে ডুবে গেল। কিন্তু ইংরাজিতে একটা কথা আছে ম্যান ডিসপোসেস গড ম্যান প্রপোজেস গড ডিসপোজেস ভগবান মানুষ নিজের ইচ্ছায় জীব কটি করে ঈশ্বরের ইচ্ছা বিনা ফল নাহি ধরে বদ্যজীব অনেক আশা করে বোঝে যা করবো ওটা করবো এই করবো ভগবানের ইচ্ছা নয় ভগবান সেগুলোকে তখন তাদের চিত্রবৃত্তি অত্যন্ত দুঃখী হয়ে পড়ে যেহেতু অন্য অবিলাশ যদি চিত্তবৃত্তিতে ভক্তি বলে পরিপূর্ণ জিনিসটা থাকত তাহলে সেই অমৃত পান করার জন্য জগতের কোনো কিছুর অভাব তার চিত্তবৃত্তিতে আসত আমাদের অভাবগ্রস্ত জীব বিভিন্ন অভাবেতে ডুবে রয়েছে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কোনো অভাব নাই তাদের পরীক্ষা করে আপনারা দেখতে পারে। নিজ লাভে সন্তুষ্ট যা পেলো দুটো খেলো কোনো অভিযোগ নেই এটা কেন ওটা কেন যদি বলে সেটা একটা লীলা আনন্দময় ভগবানের সেবার জন্য কিছু বলে যায় যাই হোক কাম লাগি কৃষ্ণ ভাজে পায় কৃষ্ণ রসে কোন কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করতে শুরু করেছিল প্রথমে কাম ছাড়ি দাস হইতো হয় অভিলাশে প্রথমে যখন কৃষ্ণ ভজন শুরু করেছিল কিছু অভিলাষ তার মধ্যে ছিল কাম লাগি কৃষ্ণ ভাজে পাই কৃষ্ণ রসে পরে কৃষ্ণের একটু রস পেয়ে গেল যেটা রঘুনাথ দাস গোসাই দৈন্য করে যেটা সনাতন গোসাঁর জন্য নিয়েছেন বৈরাগ্য ইগ ভক্তিরসম প্রযত্ন রপাই অযত্মাম অনভীষ্ম মন্ধম ইত্যাদি শ্লোক বলেছেন এই বৈরাগ্য অপ্রাকৃত বৈরাগ্য ভগবানের প্রতি ভালোবাসা হলে গোলক বৃন্দাবন বৃন্দাবনের কথা জানতে পারলে যে সাধুদের কী একটা হয় এটা আপনাদের বই লিখে বোজানো যাবে না ভাষণ দিয়েও বোঝানো যাবে না সে একটা পাগল হয়ে যায় তার একটা কি আনন্দ হয় জড়জগতের কোনো বস্তু দিয়ে তাকে আনন্দ দিতে পারবেন না যার মধ্যে ভক্তি বলে জিনিসটা আসে বৃন্দাবনের অন্তঃকরণের সব লীলাস ফুর্তিপ্রাপ্ত হচ্ছে সেই যে কি একটা উন্মাদ দশা প্রাপ্ত হয় জড়জগতের কোনো লোকের ঠিকানা খুঁজে পান না এটা কি করে হয় যেহেতু তাদের এসব কোনো সম্মানই নেই তারা জড়জগতের থেকে বিভিন্ন খণ্ড খণ্ড ছোটো ছোটো বস্তু নিয়ে আনন্দ লাভ করছেন এখানে সংসারিক স্ত্রী পুত্রের সঙ্গে বিভিন্ন আত্মীয় পরিচয়ের সঙ্গে সম্বন্ধে আনন্দ লাভ করবার চেষ্টা করছেন কিন্তু প্রাকৃতিক জগতের যে বই বৈষ্ণবরা তাদের হৃদয়তে স্বতঃপুত্র অনন্ত আনন্দ উৎসাহিত হচ্ছে ভেতরে কি করে তারা এত আনন্দ থাকেন পাগলের মতো কোনো খাওয়া দাওয়ার দরকার নেই কোনো পড়ার দরকার নেই কোনো সম্মান নেই কিছু দরকার নেই এই কথাটা জড়জগতের কোনো ব্যক্তি কোটি জন্মেও কোনো দিন বুঝে উঠতে পারবেন না যদি সেই ব্যক্তি যদি এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে যদি সাধুবদ্ধ পেয়ে যান তাহলে তার কৃপাতে মায়াপিসাচি পালাবে এবং তখন সে বুঝতে পারবেন ব্যাপারটা কী ওই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় লতাপি আবার প্রসাদে পায় গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ গুরুকৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বিচ পেয়েও সেটাকে অপরাধ হাতিমাতা যদি উদ্গম হয় উপারে বা ছিন্ডে যায় শুকিয়ে যায় পাতা সে ব্যক্তি কৃপা পেয়েছিল বাস্তবিক কথা কৃপা পেয়েছিল আবার সে কিপাকে পা দিয়ে কচলে দিয়েছিল এত অভিমান তার নষ্ট করে দিয়েছিল সেই জন্য অনন্তকালের জন্য সে আবার প্রাচন্ড প্রাপ্ত হবে যেদিন তার অনন্ত বললাম এই কারণে এই জড়জগতের টাইমের হিসাবে এর কোনো হিসাব পাওয়া যাচ্ছে না কোন জন্মে কি হবে কোনো ঠিক নেই ঘুরতে থাকুক অনন্ত জন কখনো পশু পাখি গাধা গরু হতে থাকুক এবং কোনোদিন তাকে সুযোগ আবার দেবে কাম লাগি কৃষ্ণ হজে পায় কৃষ্ণ রসে এই কৃষ্ণের রস যদি আপনাদের এই যে এক মাসকালীন হরি কথার ফলে যদি কোনো সৌভাগ্যবান জীবের হৃদয়তে এই কৃষ্ণ রস একটু গিয়ে থাকে তাহলে সেই জিনে জেনে রাখুন তার জীবনের কোনো চিন্তা বলে কিছু নেই তাকে ভগবান নিয়ে যাবেনই যাবেন কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে কাম ছাড়ি দা সভিল কথা আমরা দেখেছি হরিভক্তি সুদোদয়ে আছে সুন্দর লেখা সেখানে বলছেন স্থানবিলাসী তপশিত অহম ত্রাপ্তবান দেব মুনন্দ গুঝম কাচম বিচিন্ন নী দিব্যরত্ন স্বামীন কিতা তোস্মী বরম ন প্রথমও ধ্রুব মহারাজ কী পড়লাম প্রথমে কি করেছিলেন ধ্রুব মহারাজ কী করেছিলেন নিজের পজিশন অর্থাৎ রাস সিংহাসনে বাবার গদিতে বসবার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু সেটা পূরণ হয়নি বলে ভগবানের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন যে আমাকে বাবার কোলে বসতে পারলাম না বাবার গদিতে সেই জন্য তার দুঃখ হয়েছিল ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় ছেলে তেজ থাকে সে তখন জঙ্গলে গিয়ে ভজন শুরু করেছিলেন কিন্তু পরে যখন সিদ্ধিলাভ করলেন ভগবান করুণা হলো তখন সেখানে ভগবানকে বলছেন ভগবান আমি এসব চাই না তা বলো তো হবে না তুমি তো চেয়েছিলে বলে আগেই চেয়েছিলাম আমি বোকা ছিলাম আর তখন আমার গুরুকৃপা পাইনি গুরুকৃপা তখন পাইনি তখন আমি অভিমান করেছিলাম অভিমান ছিল আমি তখন চেয়ে বসেছিলাম কিন্তু যখন পরহংস্রেষ্ঠ নারজ্জি মহারাজ গুরুদেব আমাকে কৃপা করলেন তখন তো গুরুদেব যদি পরমংস হয় গুরুদেব যদি তৃণাদবী হয় তাহলে তুমি কিরকম শিষ্য তোমার মধ্যে চিনা ভাব আসছে না তুমি তো শিষ্য হতে পারো কোটি জন্মে পারবে কিনা তোমার মধ্যে যদি গুরুদেবের গুণাবলী না আসে তাহলে তুমি শিষ্য হতে পারো নিশ্চিত পরিমাণে ওগুলো জগতের লোক শিষ্য বলবে কিন্তু শাস্ত্রীয় বাজা শিষ্য হবে না যতক্ষণ পর্যন্ত না গুরুবাদ পদ্মের গুণাবলী গুরুদেব নিরিমান তোমার মধ্যে নিরিমান আসবে আসতে বাধ্য ইটস এ মাস্ট যদি না আসে তাহলে জগতের লোক মিথ্য কথা বলছে আপনাকে ভেজাল দিচ্ছে হরি কথা বলে নিজের কিছু ফায়দা লোটার জন্য বলতেও পারবে না আমি তো বলে দি না জগন্নাথের সামনে কেউ এই এরকম ধর এরকম নিষ্কপটভাবে এই কথাগুলো বলুক লোকের কাজে সবাই মলম লাগিয়ে যাবে তোমাদের ঘাটা ভেতরে থাকুক তোমরা চিরকাল ক্যান্সারে মরো গা লো এটি করবেন লোক এখানে ওর দরকার প্রতিষ্ঠা আমার দরকার আমার যে পথটা আমাকে দিয়েছে সেই পথটা আমার বজায় বাকি কি হলো আমার দেখার দরকার এই হচ্ছে বর্তমানের বিচার স্থানবী লাসী তপশিস্তৃত অহম তং প্রাপ্তবান মিন্দ দেব মনীন্দুম কাঁচম বিচিন্ন দিব্যরত্ন স্বামী হে স্বামী হে ভগবান্ত হয়ে গেছি আমি কাঁচ খুঁজতে যে আমার এতই নিচু বৃত্তি ছিল আমি কাঁচ খুঁজছিলাম কাঁচ খুঁজতে খুঁজতে হঠাৎ দিব্যরত্ন একটা পেয়ে গেছি তোমাকে পেয়ে গেছি হে স্বামী আমি মানছি আমি নিজে স্বীকার করছি আমি অন্য বিলাস নিয়ে আমি তোমার ভজন শুরু করেছিলাম কিন্তু বিশ্বাস করো এখন আমার আর অন্নবিলাস নাই সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আর এইখানে সংসার ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে কথাগুলো খেয়াল করে যার অনুভাবে তো ধাক্কা মারছে যার প্রচুর অপরাধ করে অনুভবের জায়গাটাকে তালা লাগিয়ে দিয়েছেন অনুভবের জায়গা এমনও দেখি আমরা মানে প্রাচন্ড বললেও কথাটা হবে না এটা ভুল কথা মানে পৌপাত বলছেন বজ্র পোলে বিশ্বনাথ চক্রবদ বজ্র প্রলেপ পাষান প্রলেব হলেও ভালো পাষানের উপর একটা ডিনামাইট মারি তাহলে পাষান ফেটে যায় পাষানের উপর যদি আমি একটা ডিনামাইট থ্রো করি তাহলে সেই পাথর ফেটে যাবে কিন্তু সেখানে চক্রবর্তীবাদ বলছে এটা যে পাষান প্রলেপ হয়ে গেছে এখানে বজ্র প্রলেব হয়ে গেছে পাষান প্রলেপ তারপর বজ্র প্রলেপ এমন হয়ে গেছে কর্দম প্রলেপ মিত্রিকা ইত্যাদি অনেক রকম ব্যাখ্যা আছে এগুলো সব কোনদিন সুযোগ হলে শুনবেন ভজনের রহস্য কেউ শুনতে চাইছেন বলে বাসন দিয়ে টেবিল ফেল গুছিয়ে দাও খাওয়া দাওয়া দিয়ে পাঠিয়ে দাও যে যেন উৎসবের আয়োজন করো খাওয়া দাওয়া করো হইচই করো দু চারটে ভাসন দাও মাইক খাইক চলে যাও কেউ গোপন কথাগুলো এগুলো কেউ আলোচনা করছে না আমি এখানে চিৎকার করে অভিযোগ করে গেলাম অপ্রাকৃত অভিযোগ আমার এগুলো কেউ আলোচনা করছেন না আমি বলছি এইগুলো আলোচনা করার কথাই বহুপাত বলেছেন পৌপাদ সেই সময়তে দুঃখের সঙ্গে যখন প্রকট ছিলেন যখন পৌপাত পকট ছিলেন তখন দুঃখের সঙ্গে বলেছিলেন আমার কথাটা কেউ বলে না তখন প্রভুপাত প্রকট ছিলেন তখন পৌপাত এই কথা বলেছিলেন দুঃখের সঙ্গে আমার কথাটা কেউ বলে না আমার কথাটা কেউ বলে না সব নিজের নিজের কথা বলে গুরুবর্গ নিজের কথা বলতেন পৌপাতের কথা বলতেন তথাপি তিনি বলেছেন শাসন করে আমার কথাটা কেউ বলে না দুঃখের সঙ্গে বলে আর তোমাদের কপাল পুড়েছে ইত্যাদির কথা বলে গেছে সেখানে বলছেন বজ্রপোলেপ যদি পড়ে যায় সেখানে অজস্র হরিকথার ধাক্কা আসছে ওই একই অবস্থা তার আর কিছু করেনি আমাদের আর কিছু হাত পা বাঁধা আমরা কী করবো বজ্রপোলেপ হয়ে গেছে বজ্র মানলে ওই যে কিছু হয়েছে এরকম অবস্থা হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে এরকম কত উদাহরণ দেখাবো আমি একটা না অনেক উদাহরণ দেখাতে পারি হরিকথা হয়ে যাচ্ছে কিন্তু জীবন গ্রহণ করছে ও যে তিমেরে সে আর সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে এই কথাটা খেয়াল রাখতে হবে সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ পার হয়ে যায় নদীর প্রবাহে যেন কাঠ লাগে তীরে নদীর প্রবাহ যেমন একটা কাঠ ভাসতে ভাসতে কোনোদিন কোনো সময় তীরে গিয়ে লেগে গেল এরকম ধরনের সে সংসারের পার হয়ে যেতে পারে বাই চান্স কাউর হতে পারে সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন হয় যদি সংসার ক্ষয়নমুখ না হয় যদি সংসার ক্ষয়ন মুখ হয়নি আমি সংসারে ফ্যামিলিতে থাকতে পারলাম না রোজগার নেই কিছু নেই কোনো ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে যাই মঠে চলে যাই আর আমিও বললাম আসুন আসুন আমি না মঠের লোক কম আসুন না রান্না করার লোক নেই হয়ে গেল হয়ে গেল এবার মঠ চালানো হয়ে গেল কোটি জন্মে তুই ব্রহুপাদের কিবা পাবেন ও মঠে থাকতে পারেন মঠে বাড়িতে থাকতে পারেনি কোনো কারণে কোনো ঘটনা ঘটেছে কোন ঘটনা করে যে মোটে চলে সেই ব্যক্তিটাকে মোটে স্থান দেওয়ার জন্য আমার মোটে জায়গা নয় তোমার যদি ক্ষমতা থাকে হ্যাঁ সেই পাসনটাকে কী পা করো করুণা করো করুণা করে যদি তুলতে পার। যদি তুলতে না পারো তা চিত্তবৃত্তিটা ওরামই রেখে দেবো অথচ থাক তাহলে অনিষ্ট হবে অনিষ্ট ছড়াবে কিছু করার নেই এখন আমাদের লোকের অভাব হয়েছে পায়ে তেল মাখিয়ে রাখতে হবে এভাবে সেবা হয় আর তার হাতে যারা খাবে তাদেরও তাদেরও একই অবস্থা হবে তারা বলে আমাকে এত হরিগত শুনছি কেন হচ্ছেন হচ্ছে তুই বুঝ আমি কি করব একটা হরিভজন করতে গেলে যত বিচার আছে কে কোন ব্যক্তি আছে বর্তমানে যে তুলে তুলে দেখিয়েছে তোমাদের যে কার হাতে কিরকমভাবে কিরকম শুদ্ধ বিচার চললে পরে তোমার হবে যে জড় জগতের বলে অত্যাচার করছে কবে তিলকমালা নিয়েছে না নিয়েছে এ পরিবেশন কর পরিবেশন কর ওই ছাগলের হাতে আমাকে খেতে হবে তোমার কথা মানতে হবে ওর হাতে আমাকে খেতে হবে আমার ভজন অমূল্য ভজন নষ্ট করবো কখনো হতে পারে ওই জন্য সময় এরকম স্পর্ধা কাউজ ছিল না যার হরি হরিনাম হয়েছে সে জল পর্যন্ত কোনো দিন দিত না কোন মতে জায়গায় পরিষ্কার করবে শেখোর বামন গোসাই মহারাজার মুখে শুনেছি শিল বামন গোসে মহারাজার মুখে শুনেছি বলি বাবু আমাদের জল দেওয়ার অধিকার ছিল না কি দেব হরিনাম যা চেষ্টা কর এখন এখন সব ভেঙে চুরমান হয়ে যাচ্ছে আর মুখে যদি আমি ঘরে বসে বলি ভজন হচ্ছে না কেন হচ্ছে না কেন জিজ্ঞাসা করো তোমরা যাকে জিজ্ঞাসা করবে করো কেন ভজন হচ্ছে না কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ হয় সংসার যদি ক্ষয় মুখ হলো না সে জোর করে চলে এলো মঠে তাহলে সে কি হবে এখানে বলছে সংসার খয়নমুখ হয়নি প্রথমে সংসার ক্ষয় মুখ হবে তবে তার ইচ্ছা হবে আমি কি করব কোথায় যাব আমার তো এই জগতের মৃত্যুর পরে কি হবে তখন সে আসবে সাধু চরণার সহ তার আগে যদি এক লক্ষ লক্ষ যে আমি মঠে দীক্ষা দিয়ে দিই তাহলে কিছু হবে না অত্যাচার বাড়বে কিচ্ছু হবে না এই কথাগুলো ভক্তিম ঠাকুরের কথা ভক্তিম ঠাকুর চোখে জল নিয়ে বলেছেন কাঁদতে কাঁদতে আমি লেখাগুলো দেখিয়ে দেব কত দুঃখ প্রকাশ করেছেন যদি জগতের আপনারা সাধু হয়েছেন আপনারা যদি এগুলো বিচার না করেন তাহলে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার এই কথাগুলো আমি তুলেও দিয়েছি কেউ দেখে না সব ফেলে রেখে দেয় খবর কাগজ পড়ে খবর কাগজই পর চিরকল খবর পড়ে যায় জগতের কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়মুখ হয় সাধু সঙ্গে ত্বরে কৃষ্ণের রতি উপজয় কোন ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ হয় হয়ে সংসার ক্ষয় না হলে লাভ হয় না সংসার রয়ে গেছে ভিতরে কি করে হবে মুশকিলটা কোন জায়গায় ভেজালটা কোন জায়গায় তোমরা বোঝার চেষ্টা করো আমার ওপর কুদ্ধে হয়ে লাভ হবে না আমি এদের কথা বলতে বুঝেছি কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়ন মুখ যদি হয় সাধু সঙ্গে ত্বরে তারে তো সাধু সঙ্গ করবে সংসার ক্ষয়ন মুখ হলো না সে তো ক্ষয়ন মুখ ক্ষয় হয়নি পুরো ক্ষয়ের মুখ হয়ে এসছে আর ভালো লাগছে একটু একটু একটু সংসারের এগুলো খেয়ে কেন আবছা আপছা ভালো লাগছে না তখন সে সাধু সঙ্গ করবে জোর করে সেই বিষয়ী ব্যক্তিকে কেন আমি বলি প্রসাদ দিতে হবে কোন বিষয় ব্যক্তিকে প্রসাদ দিতে হবে আমি বলছি দিতে হবে না কিন্তু সে আজকে বিশ বছর ধরে আমাদের গৌরীয় মঠে সেবা করছে বলে অভিনয় করছে কিন্তু তার এত অভিমান সে টাকা রোজগার করে মঠে ডোনেশান দেয় কিন্তু কোনোদিন কোনো সাধুকে সম্মান করে তাকে প্রণাম করতে আসে না তাকে প্রণাম করে তার সামনে হরিগত শুনতেও বসে না সেই পশুর থেকে আমি হলে এক পয়সাও নিতাম না তোমরা কি নেবে তোমাদের ব্যাপার আমি হলো সেই পশুর থেকে নিতাম না তাকে সুযোগ দিতাম এক বছর দুই বছর দেখি সে কি করে যদি দেখে তার চিত্তবৃদ্ধি পরিবর্তন হলো মঠের প্রসাদের ওপর ভক্তি এলো সাধুদের উপর ভরসা আসছে তখন আস্তে আস্তে ঠিক আছে কিন্তু সেই অভিমানের একটা আমি ডোনেশন দিই বলে নাম কিনছে কিন্তু সে কোনোদিনই আসবে না সে আসবে বিকেল তিনটে আড়াইটে যখন সভা তার প্রসাদ আলাদা করে রেখে দেওয়া হবে ঘরেতে ডাইনিং টেবিল আমি হলে এগুলো করব না কোনো দিন করবো না পহুপাদের বিচারগুলো আলাদা তিনি বিদেশ থেকে যারা এসছিলেন সে আনবার পরে ডাইনিং টেবিলের উপর খেতে দিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল আলাদা তিনি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য এগুলো করেছিলেন বৌপাত বলেছিলেন আই ক্যান কাম ডাউন টু এনি লেভেল ফর দ্য অ্যাকচুয়াল প্রিচিং অফ চৈতন্য চৈতন্যবাণী চৈতন্যবাণীর প্রচারের জন্য আমি যে কোনো লেভেলে নেবে আসতে তুমি আমাকে জঘন্য গালাগাল দিতে পারো এই মহারাজ এই করল ভালো বলেছ কিন্তু জগন্নাথ এবং চৈতন্য মহাপ্রভু যাকে বলে চৈতন্য মহাপ্রভু জানবেন যে এই জঘন্য কাজটা তোমার বুদ্ধিতে এটা কেন মহারাজ করল সেটা তুমি বুঝতে পারবে কৃষ্ণভক্তি প্রচার যদি হয় আজকে যদি প্রমাণ করতে পারে গৌরাঙ্গের কথা প্রচার হবে তাহলে আমি অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তির বেশালয় যেতে পারি চলো আমাকে নিয়ে চলো সেখানে আমি যাব তোমাদের কাছে কথা দিলাম সেখানে গিয়ে হরি কথা আলোচনা কর যদি আমার চৈতন্য মহাপুর কথা গ্রহণ করে এবং প্রচার হয়ে যায় চারিদিক আমি যেতে রাজি আছি কিন্তু যেখানে তা হবে না সেখানে আমি করতে পারব কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়নমুখ হয় সাধু সঙ্গে সে তরে যাবে সাধু সঙ্গেই অনর্থ নিবৃতি সব সময় কার্তিক মাসে ওই সমস্ত কপচে যাও পায়রা যেমন কপচায় কপচে যাও কেউ করার সময় থাকে না এগুলো হয়ে যায় পরে আসে এগুলো সমস্ত অনুশীলন জিনিসটা ও ধরনের জিনিস নয় অনুশীলন জলজগতের ব্যাকরণের ব্যাখ্যাটা দেখে নেবে অনুশীলন কাকে বলে আর তারপর অপ্রাকৃত অনুশীলনের কথা অনেক পরে শুনবে পরে শুনে নিও আমাকে এই জন্য প্রাকৃত অনুশীলন কাকে বলে সেটাকে জানো যে বিদ্যা অনুশীলন করছে যে সঙ্গীত অনুশীলন করছে তাদের যে নিষ্ঠাটা সেটাকে দেখে আসো তারপর তুমি বুঝবে এবার অপ্রাকৃত জগতে অনুশীলনটা কিরম তোমার নিষ্ঠা দরকার হয় কে সঙ্গীত শিখবে তার কীরকম ধরনের নিষ্ঠা করছে রাত থেকে উঠে সে গলা ঠিক করছে বসে বসে কত পরিশ্রম মারাজ কল্পনা করা চার পাঁচ ছ ঘন্টা সারাদিনে খালি নষ্ট করছে ওর পিছনে খালি গলাটা ভালো হবে সঙ্গীত শিখবে তার নিষ্ঠা তার চেষ্টা সঙ্গীত শিখতে কি আর পারমাত্রিক লাইনে তোমাদের কোন নিষ্ঠার দরকার নেই এমনি হয়ে যাবে কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়নমুখ হয় সাধু সঙ্গে তরে রতি উপজয়। রতি উপজয় এই কথাটাই প্রথম কথা এই ভাগবত বলছেন ভবা বর্গ ভবাপ বর্গ ভমত যদা ভবে তর্ অচ্যুত সৎসমাগম সৎসঙ্গম যর্ তদৈব সদগতৌ পরাবরই শে তৈ জাতের যখন এই সংসার চক্র ভ্রমণ করতে করতে কখনো কোনো সৌভাগ্যক্রমে তোমার অচ্যুত প্রিয়জন ভগবানের নিজনের সঙ্গে দেখা হয়ে গেল ব্যাস দেখাটা বাস্তব হওয়া দরকার চোখে নয় রক্ত মাংসে দেখা নয় ওই তো এসছে এরকম দেখা নেই বাস্তবিক দেখতে পারলো এরকম কিরকম একটা কত উচ্চ ব্যক্তি কত ভগবানের নিজজন তারা এরকম ভাবনা যখনই আসবে অচ্যুত সৎসমাগম অচ্যুত ভগবান যে অচ্যুত তার যে নিজজন তাদের সঙ্গে সমাগম হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় দেখা দেখা ধ্যাবহারিক সমস্ত পারমার্থিক সম্বন্ধ তোমার স্থাপিত হয়ে যায় তাদের সৎসঙ্গম জ্বরহী তখনই তোমার এই ধরনের সম্বন্ধ হবে সৎসঙ্গম জরহি জরহি তদৈব সদ্গত তখনই তোমার সদ্গতি হয়ে যায় তদৈব তদা এব মানে একবারে ছাপ্পা মেরে এরাম এরম এরমভাবে ছাপ্পা মেরে দেওয়া আছে তদৈব সদ্গত তখনই তোমার সদগতি হয়ে গেল আত্মা আত্মমার চিন্তা নেই আত্মমার কান্নাকাটি কিছু সব তোমার হয়ে গেল তদৈব সদ্গত পরা হ্যাঁ পরা এবং অবর কে কথা মানে বোঝে না পরা মানে যে পরা পড়া অবরো এই জড়জগত এবং প্রাগম অনন্ত ব্রহ্মাণ্ডে পর হেয় বস্তু যেটাকে তুমি মনে করছো এবং সেটা পরবস্তু দুটোরই মালিক হচ্ছে ভগবান সমস্ত পর এবং অবর পরাবর এই দুটো কথাটা বি সন্ধিতে ভাগ করলে হয় পর হচ্ছে শ্রেষ্ঠ বস্তু যেগুলো হচ্ছে আর অবর হচ্ছে চরজগতে সমস্ত কিছুর মালিক একমাত্র ভগবান এই পরাবর ইসে তার ঈশ হচ্ছে ভগবান কথাগুলো বোঝা গেল একটু বিদ্যা বুদ্ধি থাকলেও কোন যদি শরণাগতি থাকে কথাগুলো বোঝা যায় আমরা দেখেছি শিক্ষা দীক্ষা নেই একটু কৃপা পেয়েছি সেবা করতে করতে সে অনেক কথা বুঝতে পারে অনে আছে অথচ শিক্ষিত লোক পারে না এই লেখাটা বউ পাদের কী লেখা পড়ে বুধ কী লেখা কী জানে বোঝা যাচ্ছেন অথচ পড়াশোনা করেন টু থ্রি পর্যন্ত পড়েছে অথচ গুরু বসে কীভাবে পেয়ে সব বলে মহারাজ এই সোজা এটা এই মানে সে বলে দিচ্ছে অথচ ট্রিপল এম এ তাকে নিয়ে আসুন আমি স্বামীর এখানে বসে বসে পরীক্ষা করে দেব ওই লেখা বউ বা লেখা বলবো এখানে কী লেখা আছে আমি কিছু বুঝতে পারছি না লেখারে বাবা এর মানে কি অথবা পরমার্থ অনুশীলন করছে গুরু বসী কীভাবে পেয়েছে সেবা কিঞ্চিত করেছে ব্যস্ত এই মানে বুঝতে পারছে সেই জন্য করুণা সাপেক্ষ করুণা না পেলে হবে না সেই জন্য সেখানে বলছেন যে ভবা পর্গ শ্লোক বললাম পরা বর ইে তৈ জায়াতেরথি তোমার ভগবানের চরণে তোমার মতি চলে আসবে আর কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে কৃষ্ণ যদি কৃপা করে বাহিনীর খুব ভালো করে খুব অন্তকরণ দিয়ে সংসারের কোনো চিন্তা হবে না কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে শিখায় আপনে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামীর শেখায়াবানে এই কথার একটা উদাহরণ আমি বিকালের সময় দিয়েছিলাম যে যাজ্ঞিক পত্নীগণের কথা যাজ্ঞিক পত্নীগণের ওপর কৃষ্ণের কৃপা হয়ে গেল কেন সে সঙ্গ করেছে যাজ্ঞিক পত্নী কিপা হর ফলেতে যেহেতু যাগ্ঞিক পত্নীগণের উপর কৃপা হলো পত্নীগণের ওপর কৃপা হতে স্বামীগণের ওপরও ভগবান সন্তুষ্টি হয়ে গেল কেন প্রতিপত্নী একাত্মা হয় দুটো দেহ হয় আর এখনকার দিনে বিবাহের কথা আমি বলতে পারবো না আমরা আগেকার দিনে বিবাহের কথা শুনেছি শাস্ত্রে কথা জানি যে বিবাহ হলে ব্যাপারটা কোনো নোংরা বিষয় নয় বিবাহ মানে ব্যাপারটা হলো দুটো দেহ আলাদা দেখছ কিন্তু এক আত্মা হয়ে যায় এটাকে বলে বাস্তব বিবাহ যে স্বামী এবং স্ত্রীর আত্মা এক হয়ে না গেল বিবাহের যে মন্ত্র তোমরা পড়েছ যখন বিবাহ করেছ তখন এই কথা বলা হয়েছ হ্যাঁ তদিদম তদীদম হৃদয়ংম হ্যাঁ যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়াং মমো ইত্যাদি কথা বলেছিলে। বেদের মন্ত্র মনে করে দেখো কিন্তু বিয়ে করবার সময় তখন এই মন্ত্রগুলো খানে ঢোকেনি বুঝতে পারো এই কথা মানে কি তার মানে স্বামী আর স্ত্রীর দেহটা আলাদা রয়েছে এখানে করে নোংরা কোনো বিষয় নয় পবিত্র সম্বন্ধ সাংসারিক সম্বন্ধ যদি পবিত্র হয় তাহলে খুবই ভালো শাস্ত্রে এটা অনুমোদন করা আছে আর এক্ষেত্রে যে আত্মা দুটো মিলে ইউনিফিকেশন এক হয়ে যায় বড়ো বড় সমস্ত দার্শনিক মনে কথা ইংরেজিতেও জানিয়েছেন ম্যারেজ ইজ নাথিং বাট ফ্রেন্ডশিপ বিটুইন টু হিউম্যান সোল হ্যাভিং টু ডিফারেন্ট বডি দুটো আলাদা শরীর কিন্তু বন্ধুত্ব দুজনের আত্মার মধ্যে পরম বন্ধুত্ব মানে এক হয়ে যাবে এই যে বিষয়টা যে বিষয়কে কেন্দ্র করে হরিহর আত্মা বলা হয় তোমরা শুনেছ জগতে এটা কথা এই দুজনের বন্ধুত্ব দেখে হরিহর আত্মা কারণ কি চৈতন্য মহাপ্রভু সেই মলায় পর্বতে সেখানে গিয়ে কি হলো শঙ্কর ভগবান এবং পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে পর্বতে আছেন চৈতন্য মহাপ্রু সেখানে গেছেন দক্ষিণ ভারত পর্যটক হবে মহাপ্রু জানেন ওখানে আমার নিযোজন আছে ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে রয়েছেন শঙ্কর আর পার্বতী লুকিয়ে রয়েছেন পর্বতে সেখানে চৈতন্য মহাপ্রু চলে গেলেন গিয়ে শঙ্করের সঙ্গে গলাগুলি একবারে গলা ধরে বসে একেবারে আধৌ বসে গলা ধরে বসে আলোচনা করছেন চৈতন্য মহাপ্রভু শঙ্করের সঙ্গে ব্রাহ্মণের রূপ ধারণ করে রয়েছে আসলে উনি শঙ্কর এইভাবে দেখা যায় ভগবান হরিহর আত্মা শঙ্করকে এত ভালোবাসেন মানে শঙ্করকে শঙ্করের যদি কোনো ভক্ত আসে চৈতন্য মহাপুর বাড়িতে ডুমড়ো বাজাচ্ছে এরমভাবে শঙ্করের গান গাইছে চৈতন্য মহাপুর ছোট বয়সে দেখা যেত সেই শঙ্করের যে ভক্ত এসছে শিবের ভক্ত তার ঘাড়ের বল লাপে উড়ে পড়তো উড়ে পরে নিজেও নাচতে থাকতো এরামভাবে কেন শঙ্কর বৈষ্ণব আমার ভক্ত তার গুণগান করছে তখন ভগবানের অত্যন্ত আনন্দ হতো এত আনন্দ হতো শঙ্করের গুণগান শঙ্করের ভক্ত এসেছে মহাপুর বাড়িতে শচিমায়ের আঙে না সে ওই যে ডুমুগি বাইছেন ডুমডুন ডুমডু করে ওই গান গাইছে লাপিয়ে তার ঘাড়ে উঠে বলল নিয়ে নিচে নাচতে আরম্ভ করলো যে ভগবান এত ভালোবাসে শঙ্করকে সেই ভগবান সেই শঙ্করকে আমি যদি ভালোবাসতে না পারি আমার ভজন বৃথা শাস্তে অনেক জায়গায় প্রমাণ আছে সেই জন্য সেখানে বলছেন হরিহর আত্মা সেরকম স্বামী স্ত্রীর বিবাহ অত্যন্ত পবিত্র তাদের মধ্যে সম্বন্ধ অত্যন্ত পবিত্র হবে যখনও কোনো সম্বন্ধ থাকবেন না তখন সেখানে এক আত্মা দুই দেহ হয়ে যায় সেই কথাটাই এখানে বলা হয়েছে যে এরকম হয়েছে বলেই বাস্তবিক পক্ষে এই যে যাঞ্জিক ব্রাহ্মণগণ তাদের কিন্তু চিত্তবৃত্তি কিন্তু ওই তাদের যে স্ত্রী তার কিন্তু একটু আলাদা পারমাত্মিক বিচারদের আলাদা জাগতিক সম্বন্ধে বিপারে স্ত্রীদেরকে তারা খুব ভালোবাসেন কিন্তু পারমাত্মিক সম্বন্ধে দেখা যাচ্ছে যাগিক ব্রাহ্মণগুলো কর্মকাণ্ডে ব্যস্ত আর তার পত্নীগুলো যেহেতু সৎসঙ্গ করিস সাধুসঙ্গের ভক্তিতে আগ্রহ কৃষ্ণকে চায় তাতেও কিছু গেল আসলো না যেহেতু কৃষ্ণ সন্তুষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট হলো জগন্নাথ কিসে সন্তুষ্ট হবে তুমি বুঝতে পারছো না তুমি অনেক কিছু করতে চাইছো কিস জগন্নাথ কিসে সন্তুষ্ট হবে তুমি সেটা সাধুগুরু বৈষ্ণবকে জিজ্ঞেস কর। যারা সেই সাধু তুমি যাকে তাকে জিজ্ঞাসা করছো কেন একে ওকে ডাকছো এটা কি করবো কী করবো মূর্খের মতো ভগবানের নিজজন তারা বলতে পারেন ভগবান কিসে সন্তুষ্ট হবে সেটা তুমি করছো না আলোচনা করছো না নিজে নিজে করতে যাচ্ছ সব তোমার প্রত্যেকটা কেয়া কর্ম স্বতন্ত্রতা প্রমাণ করে প্রমাণ করে দেবো অঙ্কের মতো কোনোটাই আনুগত্য নয় অচ বোঝে আমি অনুগত্য রয়েছি মঠে রয়েছি আনুগত্য করছো কোথায় করছি আনুগত্য করছে আমার গুরুবর্গ কি মিথ্যে পারি নাকি আনুগত্য করলে শক্তি পাচ্ছ না জোট চোরের মতো কথাবার্তা গুরুবর্গ শক্তি দেওয়ার জন্য বসে রয়েছে অজস্র শক্তি দেবে মিথ্যে কথা বললে হবে আনুগত্য হলেই শক্তি পাবে সেই জন্য সেখানে বলছেন যে যাগিক পত্নঙ্গনের ওপর সন্তুষ্ট হয়ে গেল ভগবান আর সঙ্গে সঙ্গে তখন তারা যখন কাঁদছে যখন বলছে বাড়ি চলে যাও বল বাড়ি গেলেই মারবে আমাদের স্বামী না মারবে না মারবে না কেন একটু আগে তো রেগে গেছিল আমরা যখন নিয়ে এলাম থালা ফালা নিয়ে ছুটি আসছে তাদের কথা শুনলাম না মারবে আমাদের গেলে বকবে ঘরের বাইরে বার করে দেবে কৃষ্ণ বলছে না আমি বলছি তুমি যাও আমি বলছি যাও কিছু হবে না কেন এই কথা বললেন কেন কৃষ্ণ চালাকিটা করলেন কেন বলে ভেতরে চৈত্যগুরু রূপে কিপা করে দিয়েছে বোঝা গেলাম আমার কথাটা ভালো করে বোঝবার চেষ্টা করো চৈত্য গুরু ভেতরে কী করে দিলেন এখানে রয়েছে কৃষ্ণ দাঁড়িয়ে কিদোর ভেতরে যে কৃষ্ণ রয়েছেন ওকে বুঝিয়ে দিলেন আর রাগ রইল না গেলে আরো তাদের পায়ে ধরছে মারবে বলে উড়ে কোনো কোন পত্নীকে তো ঘরে তালা লাগিয়ে দিল মানে দিল সেই ওখানে পত্নতে কাঁদতে মরে গেল ভাগবত আছে ওই ওকে বা দিল না সেখান থেকে বেরোতে দিল না মরে ওখানে কাঁদতে কাঁদতে কৃষ্ণের সঙ্গে মিলন হলো না আমা ওখানে কাঁদতে কাঁদতে দেহ ছেড়ে দিল কৃষ্ণ সঙ্গে মিলন হল আবার সেই পত্নীগণের ওপর সন্তুষ্ট হলো বলে কৃষ্ণ এখানে দূরে রয়েছে ব্রাহ্মণগণ কিন্তু যেহেতু এদের ওপর সন্তুষ্ট হয়েছে যে প্রতিপত্তি সম্বন্ধ এরও প্রতিপূর্ণ করলে সত্যি হয় ওই এক ভালো কাজ হয়েছে ভক্তি তো ভগবান সন্তোষ চোখে করে দিয়েছে চৈত্যগুরু চৈত্যগুরু হট করে তোমাকে কিপা করবে না চৈতগুরু যদি তোমাকে হট করে গুরু বৈশ্বব প্রসন্ন হয় তখন চৈত্যগুরু এমন কিপা করবে তুমি এখানে আগুনের মতো কথা বলতে আরম্ভ করবে কোথেকে তোমার এইসব জ্ঞান চলে আসবে চৈত্যগুরে কৃপা করবে যেদিন গুরু বৈষ্ণবের পূর্ণ কৃপা হবে তখন চৈত্যগুরু তোমার মধ্যে জাগরত থাকবে সমস্ত কিছু ফুর্তিপ্রাপ্ত করাবে জোর করে করতে পারবে না যারা যত বই পড়েছে আমরা দেখি যে সেই সব মূর্খগুলো মূর্খই রয়েছে বাইরের জগতের পণ্ডিত কিন্তু তাদের সিদ্ধান্ত তারা মুখস্থ করেছে তার অন্তরের কোনো ভাব নেই ভক্তি সেবা করেনি কিছু করেনি মালা রেখে দিয়ে হারমোনিয়াম করছে জগতে ভাগ্যত সত্তাহ করবো গলাটা যদি খারাপ হয় প্রণামী ভালো চোখের সামনে দেখিয়ে দেব অথচ তাদের সঙ্গ তোমরা করো তাদের কাছে গিয়ে আবার হরিকতা শোনো আমরা কী করব কিছু করার নেই আমার শুনেছ নাম আমি বলবো না কিন্তু আমরা কি করতে পারি বদ্ধজীব স্বতন্ত্র আমি বলতে পারি আমার কা কোলে আয় আমাকে লাথি মারলে তোমাদের তোমাদের তোমাদের সেটা বিচার আমি বলতে পারি আমি আমার কোলে আয় এই পর্যন্ত বলতে পারি তারপর তোমরা লাথি মেরে চলে গেলে তোমাদের ব্যাপার আমার কিছু করার নেই সেই জন্য বলছেন এখানে যে মহৎ কি বলছেন এখানে যে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্য এই গুরু অন্তর্জামী রূপে শেখায় আপন এবার কতখানি আমাকে এক একটা শব্দ ব্যাখ্যা করতে গেলে কতখানি কথা আমাকে বলতে হয় বা চিন্তা করে দেয় তা নাহলে তোমরা বুঝতে পারবে না সাধু সঙ্গে লালাবাবুর এরকম ধরনের কৃপা করেছিল হঠাৎ চৈত্য গুরু কৃপা করে দিল হঠাৎ লালাবুগে এরকম কথা অনেক শুনেছি কিন্তু কাজের লোক এরম ধরনের এই ওর মেয়েকে বলছে এই বেলা হয়ে গেল সেদিন তাহলে চৈত্যগুরু যেদিন যতদিন তোমাকে কৃপা করবে না ততদিন তোমার তো লাভ হবে না যতদিন লম্পঝম্প করো যাই করো সেই জন্য কৃষ্ণ যদি কিপা করে কোনো ভাগ্যবানের গুরু অন্তর্জামী রূপে শিখায় আপনি আর অনেক শ্লোকের কথা বলা আছে চৈতন্য আমি সব ব্যাখ্যার সময় পাচ্ছি না সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তে কৃষ্ণ ভক্তিতে শ্রদ্ধা যদি হয় ভক্তিফল প্রেম হয় সংসার যায় ক্ষয় প্রেম না হওয়া পর্যন্ত লাভ নেই শুষ্ক জ্ঞানেও লাভ হয় না অনেক হরিগত শোনে অনেক সাধুসঙ্গ অহংকার করে বলে এত বছর আমি সাধুসঙ্গ করেছি আমার মনে হয় ছিল শিল শ্রীধর্ক সিং সঙ্গে দেখা হলে তাদেরকে এরকম অহংকার করে বলতো যদি দেখা হতো তারা কোনো ভয় পায় না সাধু গুরুবৈষ্ণবকে আক্রমণ করতে পারে বলেও দিতে পারে আপনি তো পরে এসছেন ভক্তিবন্ধুরী গোস্বামী মহাজের অনেক পরে এসছেন বলতেও পারে তাদের সাহসের কম নেই তারা নরকে যাওয়ার জন্য যে সাহস পোষণ করে সেটা প্রশংসনীয় কিছু করার নেই এত পার্শবিক চিত্তবৃত্তি এরা চিন্তা করে না এটা নিত্য জগৎ আগে পরে এটা কিছু না তারা ভগবানের নিজজন কখন কে কখন আসেন কোনো ঠিক আছে নাকি ছিল ভক্তি মাধব গোস্বামী অনেক পরে এসছেন গুরু তাতে হলো কি তাহলে কি নিজেও জন না ভগবান নিজে ভগবান নিজের যখন তখন আসতে পারে। তা বলে তুমি কি এই হিসাব করবে জ্বর জগতে পরে এসছে আগে এসছে মূর্খ তা যদি বিচার হতো তাহলে গুরুমা তার সঙ্গে থাকতেন মাধব গোস্বামী মহারাজ আমাকে বলতেন বাবা পহুপাদের সেবা মানে আমার সেবা মাধব গোস্বী মহারাজের সেবা মানে আমার সেবা এরম ধরনের কথা বলতেন আমি কথাগুলো বলছি এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে আমি বাস্তব কথা বলছি গুরুমা এরাম ভাই বলতেন কতটা ভালোবাসতেন তাকে আর আজ আমাদের কিরকম ধরনের মাশ্চর্য দেখা দিয়েছে সেই কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ সাধু সঙ্গে কৃষ্ণ ভক্ত শ্রদ্ধা যদি হয় সংসার জয় ক সংসার জয় ক্ষয় মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রোহু সংসার নয় ক্ষয় সংসারও ক্ষয় হতে পারে আমি এসব শ্লোকের আলোচনা করেছিলাম আগে রুহু গণেশ তত্ত্বপসান ইয়া তিন আচর্য নির্বাপনাত বৃহৎ ন ছ জলাগ্নিজৈ বিনা মহৎপদ রজো বিষেক রুহ গনৈস্তপসান্য নিরপন গৃহাদ ছ জলাগ্নিজৈ বিনা মহৎপদ রোভ বিষেকম নৈষাংমতি ক্রম স্পৃশনগম যদর্থ মোহীম স্বংপ নিষ্কিঞ্চনীতুসঙ্গ সাধুসঙ্গ সর্বস লবমসঙ্গে সর্বসি হ তুলে লবে না স্বর্গম ভগবৎ সঙ্গী সঙ্গস নাম কিমুতা আর ব্যাখ্যা করার সমানই বাঞ্ছা কল্পতর্বেশী পাশে ভো বৈষ্ণব ভ এবার আপনাদের জাবর কাটতে হবে যা শুনলেন এতদিন ধরে যদি বাস্তবে শ্রবণ হয়ে থাকে জাবর হবে জাবর বোঝো গরু যেমন কাটে জাবর কাটলে পরে যদি জাবর না কাটো তাহলে আর হবে না কিছু সমস্ত জনজগতের কথা বন্ধ করে দিয়ে কেবল হরিনাম করুন দুদিন পরে চলে যাবে কোনো পছন্দে থাকবেন কোনো পোষণ সবাইকে বলা হচ্ছে গৃহস্থ বাড়িতে যারা রয়েছেন যারা মঠে রয়েছেন প্রত্যেকের একই উপদেশ মহাপ্র বইছেন কি সয়নে কী ভজনে কিংবা জাগরণী অহর্ণিস চিন্ত কৃষ্ণ বলহবদনে হ্যাঁ কী সয়নে কী ভজনে কিংবা জাগরণী অহর্ণিস চিন্ত কৃষ্ণ বলহবদনে আর অন্য কিছু বলতে হবে না সর্বদাই মনে মনে হেদর ভেদুর কৃষ্ণ বলুন অন্য কোনো চিন্তা করবেনা কেউ আপনাকে বাঁচাবে না আপনার স্বামী আপনাকে বাঁচাবে না পুত্র বাঁচাবে না কেউ নেই জগতের যদি বন্ধু থাকে তাই জগন্নাথের সামনে প্রতিজ্ঞা করে বুঝি একমাত্র গুরু বৈষ্ণব যারা আপনাকে মারতেও পারে যারা আপনাকে কুলে তুলে নিতে পারে একমাত্র তারাই পারে অন্য কোনো গুরু বৈষ্ণবের বেশ ধারণ করে রয়েছে ভেতরে হিংসা রয়েছে মাশ্চর্য সে আপনাকে কিবা করতে পারবে না কী অভিনয় করতে পারে কিবা করতে পারে হয় বাঞ্ছা কল্প দূর্ব শীতি ভাসিন্দু গবেচ পথিত কৃষ্ণ ক্ষেতন